সালামু আলাইকুম ওরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টটি আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে আশুরার সাথে মূলত কারবার কি সম্পর্ক রয়েছে কারণ আমরা যখন আশুরা বা আশুরার দিবস সম্পর্কে শুনি তখন বারবার আমাদের কানে এই আওয়াজ আসে বারবার আমরা এটা শুনতে পাই যে এটি হচ্ছে কারবার সাথে সম্পৃক্ত একটি বিষয় এবং কারবালাকে একটি আনা হয়ে তাকে এই দিবসের সাথে আসলে কি কারবারের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা বা কিভাবে কারবারের সাথে আশুরার দিবসটি সম্পৃক্ত হয়েছে প্রথম কথা হচ্ছে আশুরার যে ঘটনা আমরা জানি যেটি রাসুল উল্লাহ সাল্লাহ্লাম আদিসের মধ্যে আমাদেরকে তথ্য দিয়েছেন সৈবো খারিয়া মুসলিম হাদিসের মধ্যে আব্দুল্লাহ আব্বাস রবিআ আলাহ তরমিশে স্পষ্টভাবে মনিত হয়েছে যে আসুরার এ দিনটি বন ইসরা মূলত মোসারি হি সালাতামের পরিত্রাণ দিবস হিসেবে এ দিনটিকে তারা গ্রহণ করেছিল তাই এটি মূলত নবী সাল্লা আলী ইসলামের আগমনের প্রায় দুই থেকে আড়াই হাজার বছর আগের ঘটনা এটি নবী সাল্লাহ ইসলামের আগমনের সাথে সম্পৃক্ত ঘটনা নয় বরং আগমনের অনেক আগের ঘটনা তাই আসুরা কিন্তু এই উম্মাদের সম্পৃক্ত কোনো ঘটনা নয় বরং আশুরার ফজুরত আসুরার মর্যাদা এই বিষয়টি মূলত এই উম্মতের আগে সাব্যস্ত হয়েছে তাই নবী সাল্লা আলী সাল্লামের আগমনের আগের ঘটনা হচ্ছে আশুরার ঘটনা আর কারভার ঘটনা যদি আমরা বিবেচনা করি অথবা ঐতিহাসিকভাবে যদি কারভাড়ার ঘটনাটিকে আমরা একটু বিশ্লেষণ করি আমাদের কাছে স্পষ্ট হবে কারবালার ঘটনা হচ্ছে মূলত নবী সাল্লাহলী সাল্লামের হিজরতের একষট্টি বছর পর হিজরতের একষট্টি বছর পর তাহলে বোঝা গেল যে মূলত আসুরার এখানে ঘটনার সাথে কারবালার ঘটনার সরাসরি করে সম্পর্ক নেই দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে এই মূলত নবী সাল্লাহ ইসলামের আগেও জাহিনী সমাজের লোকেরাও আশুরার দিনের সিয়াম পালন করত এবং আশুরার এই দিবসকে তারা মর্যাদাপূর্ণ দিবস হিসেবে তারা গ্রহণ করত এখান থেকে প্রমাণিত হয় দিন হানিফ যেটি ইব্রাহিম এলিহসারাত ইসলাম এবং তার পুত্র ইসমাইল আলী হিসাল্লাত প্রচার করেছিলেন ওই দিন হানিফের মধ্যেও মূলত আশুরা দিবসটি মর্যাদাপূর্ণ ছিল ফলে ওই দিনে হানিফের লোকেরা আশুরিয়ার দিবসে তারা সিয়াম পালন করত এবং এই দিনটাকে মর্যাদাপূর্ণ মনে করত এই কারণে মূলত আশুরা দিবসটি শুধুমাত্র মুসাআরি হিসাল্লা ইসলামের ঘটনার সাথে যদি সম্পৃক্ত হয় তাই যথেষ্ট নয় বরং মুসা আলী হিসাল্লাসলামের আগে ইব্রাহিম আলী হিসাল্লালামের সাথেও এই ঘটনার একটি সম্পৃক্ত তারা রয়েছে এটি প্রমাণ করে মূলত এই দিবসটি আল্লাহ হাবুল আলমিনম্ভ তারা সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন ফলে আমরা দেখতে পাই নবী সাল্লা আসার পরে যখন ইহুদিদের সাথে নবী সাল্লাহামের যোগাযোগ হলো এবং ইহুদিদের সাথে নবীসল্লাহ ইসলামের সম্পর্ক তৈরি তখন নবীসল্লা ইসলামকে তথ্য দেওয়া হল যে ইহুদিরা এইদিনের সিয়াম পালন করে থাকে কিন্তু এর আগেও ইসলাম যখন মক্কায় ছিলেন তখন আশুরা সিয়াম পালন করতেন বরং সর্বপ্রথম যে সিয়াম ফরজ করা হয় তাকে তব্বিতে আশুয়ার সিয়াম অন্তর্ভুক্ত ছিল যেটি পরবর্তী সময় রহিত হয়ে গিয়েছে যখন অলস মানবতারা আমাদের উপর রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন শাহিদ শাহরফ আলী আসুম তাহলে আমরা বুঝতে পেরেছি মূলত আশুরার সাথে এই কারবার এই ঘটনার সম্পর্কটি মূলত মানে সরাসরি কোন সম্পর্ক এখানে নেই বরং আশুরার ফজিরতের সাথে আশুরার সিয়ামের সাথে আশুরার দিবসের মর্যাদার সাথে মূলত কারবার ঘটনার সম্পৃক্ত নয় কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হল এই যে কারবালার ঘটনা কোন সন্ধানে এই ঘটনা ঘটেছে দশই মহরম এটাও ঘটেছে এই দিবসেই ঘটেছে আশুয়ার দিবসেই ঘটনা ঘটেছে আমরা আপনাদের দৃষ্টি আনুষ্ঠান করব কেন বিশেষ করে শিয়া সম্প্রদায়ের ভাইরা এই কারভালার ঘটনাকে নিয়ে এত গুরুত্ব দিয়ে থাকেন অথচ এর আগে যে ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাসে এর আগেও ইসলামের ইতিহাসে আরও মনমান্ত্রিক অনেক ঘটনা ঘটেছে যেগুলো ইসলামের ইতিহাস অত্যন্ত স্মরণীয় ঘটনা কিন্তু সেই ঘটনাগুলো গুরুত্ব দিয়ে শুধুমাত্র কেন কারবার এই ঘটনাকে তারা গুরুত্ব দিচ্ছেন এ বিষয়ে সম্পর্কে আমরা দৃষ্টি আকর্ষণ করবো আমি বলছিলাম যেটি সেটা এই আসনের ঘটনার সাথে মুসলিম উম্মার সম্পৃক্ততা চেয়ে ইহুদিদের সম্পৃক্ততা বেশি ছিল ফলে ইহুদি সম্প্রদায় আসনের এই দিবসটাকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মনে করত পরবর্তী সময় ইহুদিরা আসনের এই দিবসের মর্যাদা আরও বেশি মানে বোঝানোর জন্য এই মর্যাদাকে বৃদ্ধি করার জন্য নিজেদের পক্ষ থেকে অনেক গাড়ি ডাল মিথ্যা কথা তৈরি করে নিয়ে আশুরার দিবসকে আরো মর্যাদাপূর্ণ করার জন্য চেষ্টা করেছে এবং এর সাথে জাহেরি সমাজের লোকেরাও সম্পৃক্ত ছিল জাহেরি সমাজের লোকেরা এই দিনের শিয়াম পালন করত তাহলে বোঝা যায় যে মূলত এটা শুধু কারবার সাথে সম্পৃক্ত বিষয় ছিল না সুপ্রিয় দর্শক আসুন এবার আমরা যেটা বলতে চাই সেটা হলো এই আশুরার সাথে কারবার এই সম্পর্ক তৈরি হয়েছে যখন একষট্টি হেজিস কারবালার ময়দানে রসুল্লাহিত্র হুসাইন ইবন আলী রী আল্লাহ শাহাদ হয়েছে আমরা জানি এই যে শাহাদাতের ঘটনা অত্যন্ত মাতৃকা মুসলিম উম্মায়ের মাধ্যমে গোটা উম্মাহ এর মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং শুধু আঘাতপ্রাপ্ত হয়েছে তা নয় উম্মা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে দিন পর্যন্ত উম্মার মধ্যে ওই আঘাত যে ফাটল সৃষ্টি করেছিল সেই ফাটল আজকে দিন পর্যন্ত রয়েছে এবং মুসলমানরা আজকে দিন পর্যন্ত এর বোঝা বহন করে যাচ্ছে এর কারণ একটাই সেটি হচ্ছে মুনাফেকদের ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রকারী যারা ছিল যারা এই ষড়যন্ত্র করেছিল তারা হুসাইন ইমিন আলী রাজি আল্লাহ তালাহনুকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হুসাইন ইমিন আলী রাজি আল্লাহনুকে কারবালা নামক স্থানে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হতে তারা হুসাইনকে অনেকটা তাদের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়ে এমন একটি পরিস্থিতির শিকার হন যে পরিস্থিতি ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যেখান থেকে আর কোন বিকল্প আর কোনো টার্ন পয়েন্ট তার জন্য ছিল না যে তিনি টার্ন করে ফিরে আবার আসবেন এ জন্য পয়েন্ট ছিল না মুনাফেকরা সেখানে সুযোগ নেয় ফলে ওবৈদুল্লাহাদের বাহিনী হুসেন করে থাকে এই হত্যা যজ্ঞটি মূলত ঘটেছিল কুফা ভাষী স্বজনদের লুফে নেই এই ঘটনাকে নিজেদের কাজে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য চেষ্টা করে ইসলামের নামে একটি বিচ্ছুত বা ইসলামের যে ধারা রয়েছে থেকে বিপদধামী আরেকটি সম্প্রদায় তারা হয়েছে শিয়া সম্প্রদায় বা রাভেজি সম্প্রদায় শিয়া এবং রাবেজি সম্প্রদায় এই ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে মূলত যারা জড়িত ছিল এরা সবাই মূলত কুফাবাসী ছিল এবং এরা সবাই মূলত হোসেন আলী হত্যাযজ্ঞের সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিল কিন্তু তারা মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য মুসলমানদের অক্ষকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেওয়ার জন্য মানে এই ষড়যন্ত্রকে তারা ব্যাপকভাবে মানুষের মাঝে এই আবেগের ইস্যুটিকে মানুষের মাঝে কাজে লাগানোর জন্য চেষ্টা করেন সুপ্রিয় দর্শকের স্বাভাবিক কথা এটা আমাদেরকে বুঝতে হবে যে যদি হুসাইন ইমিন আলী রেজিয়াল হত্যাকাণ্ড এই বিষয়টি যখন মুসলমানদের কাছে উল্লেখ করা হয় তখন অবশ্যই একটা আবেগ তৈরি হবে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষগুলোর মধ্যে একজন যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম যার সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে একজন সুতরাং কেন মানে তাদের হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে আবেগ তৈরি করবে না এই আবেগটুকুকে বিশেষ গুরুত্ব দিয়ে শিয়া সম্প্রদায় মূলত মুসলমানদের মধ্যে বড় ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা আঘাত মুসলমানদের মধ্যে সৃষ্টি করে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে ফলে মুসলিম উম্মা ওই সেখান থেকেই মূলত মুসলিম উম্মা দুভাগে ভাগ হয়ে যায় একদল লোক নিজেদেরকে শিয়া পরিচয় দেয় আবার আরেক দল লোক নিজেদেরকে সুন্নি বা সুন্নায়ের পরিচয় দিয়ে থাকে শিয়া এবং হত্যা করা হয়েছে এর আগে ওসমানিন আফান হত্যা করা হয়েছে এর আগে আমির উল মিনি অমরুল খত্তা ব্রেদিয়াল্লাহ হত্যা করা হয়েছে কিন্তু সেটাকে এই কেউ ওইভাবে গুরুত্ব দিয়ে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য এবং মুসলমানদের মধ্যে ফেরকাবন্দি তৈরি করার জন্য কেউ কাজ করেনি কিন্তু শুধুমাত্র সক্ষম হয়েছে সফল হয়েছে শিয়া সম্প্রদায় কারবার এই ঘটনাকে বা আসুরার এই ঘটনাকে মূলত কাজে লাগিয়ে মুসলমানদের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি করার যে অপচেষ্টা করেছে সেই অপচেষ্টা তার সফল হয়েছে তাদের ধারণা অনুযায়ী সুপ্রিয় দর্শক তাই এটি তারা এই ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কেন গুরুত্ব দিয়েছে কারণ হচ্ছে শিয়াদের আবির্ভাব মূলত সেখান থেকে হয়েছে আমরা যদি দেখি শিয়া সম্প্রদায়ের এই বিচ্ছিন্নতা এবং এই ইসলামের যে মূল ধারা রয়েছে ধারাটা থেকে বিপদগ্রামী হওয়ার সূত্র কোথায় সেই সূত্র শুধুমাত্র খুঁজে পাওয়া যাবে যখন আমরা আসব যে কারবার আর এই ঘটনার সাথে সম্পৃক্ত সেখান থেকেই মূলত এই সূত্র শুরু হয়েছে এর আগে মূলত এই ধরনের সম্প্রদায়ের অস্তিত্ব পাওয়া যায় না এই দৃষ্টিভঙ্গির অস্তিত্ব পাওয়া যায় না ইসলামের মধ্যে এই সম্পর্কে ইসলামের ইতিহাস যারা রচনা করেছেন যারা শহীদ চিন্তাধারার মানে বক্তব্য দিয়েছেন তারা সবাই স্পষ্ট বলেছেন এর আগে সবাই মূলত মানহাজার মানহাজ ছিল কর্মনীতি ছিল সে কর্মনীতির প্রতিষ্ঠিত ছিল কারণ সেখানে বিচ্ছিন্ন ইস্তেহাদি কিছু বিষয় মতবিরোধ থাকতে পারে ইস্তেহাদি কিছু বিষয় মতবিরোধ হতে পারে এবং মতবিরোধ হয়েছে সেই মতবিরোধকে সামনে রেখে মূলত উম্মাতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়নি বিচ্ছিন্নতা তৈরি হয়েছে শুধুমাত্র এই কারবালার ঘটনার পর থেকে এমন একটি গ্রুপ নিজেদেরকে শিয়া হিসেবে পরিচয় দেওয়া শুরু করেছে এই যে পরিচিতি এই যে বিচ্ছিন্নতা ইসলামের নামে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতাকে মূলত মুসলিম উম্মার মধ্যে সজীব ও শক্তিশালী করে রেখে দেওয়ার জন্য আমার বন্ধুগণ মূলত ওই কার্বালার ঘটনাকে আশুরা দিবসের সাথে জড়িয়ে দেয়া হয় থাকে এটি একটি কাকতালীয় ঘটনা আমার আল্লাহ সুবাহ তালা বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে যে তাকদির রয়েছে এই থাকেন এটি একদিন দুদিন আগের নয় আল্লাহ সুবাহের মধ্যে এসেছে আসমান সিংহ এবং জমিন সৃষ্টি করার ৫০ হাজার বছর আগে আল্লাহ রব্লুল আলমিন কাদ্দা উল্লাহুল মাকাদির আল্লাহ রব্লুল আলমিন প্রত্যেকটি জিনিসের তাকদীর কি আল্লাহ সুবাহ নির্দিষ্ট করে রেখেছেন পঞ্চাশ হাজার বছর আগে সুতরাং কোন সন্ধ্যা নেই যে এই দিনে এই ঘটনা ঘটবে এবং এই দিনে আরও অনেক ঘটনা ঘটেছে এবং এর পরেও ঘটতে পারে আশুরার এই দিবসে কিন্তু সেটাকে পুঁজি করে আশুরার এই দিবসকে মুসলিম উম্মার যে আশুরার প্রকৃত যে কনসেপ্ট রয়েছে বা আশুরের যে হাকিকত রয়েছে সে হাকিকত থেকে বিচ্ছিন্ন করা এ শুদ্ধ নয় তাই আমরা বলব যে আশুরার ঘটনা সাথে মূলত সরাসরি কারবার ঘটনা কোনো সম্পর্ক নেই এটি কাকতালীয় ভাবে আল্লাহ আলাদার মাধ্যমে এই দিনে হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ হয়ে গিয়েছিল আলী রাজি শাহাদা মিছিল এই যে মর্সিয়া শোকগাঁথা শোকসভা শোক মিছিল এবং নিজের বুক ছাপড়ানো এবং বিভিন্ন ধরনের শ্রীকে আঘাত করা ব্যথাঘাত করা নিজের গায়ের উপর হাই হুসান হাই হুসান করে এটাও কিন্তু ইতিহাস পাওয়া যায় না বছর পর্যন্ত ইতিহাস চার শত বছর পর এর ইতিহাস তৈরি করেছে যারা ইসলাম থেকে বিচ্ছুত হয়ে গিয়েছে এই চিন্তাধারাকে সামনে রেখে একটা বিচ্ছিন্ন চিন্তাধারাকে সামনে রেখে সহি যেই সুন্দর দৃষ্টিভঙ্গি রয়েছে তারা শেষ পর্যন্ত মুসলমানদেরকে করার জন্য তারা এমন একটি সুযোগ যে এই আশীরার দিবসটাকেই একমাত্র কারবালার দিবস এবং কারবালার ঘটনাকে একমাত্র আশিরার ঘটনা হিসেবে মানুষদের কাছে মুসলমানদের কাছে প্রচার করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাপারটি আমাদের কাছে সুস্পষ্ট যদি না হয় আমি আশঙ্কা করছি যে উম্মার মুসলিমরা নিরীহ মুসলিমরা অথবা সাধারণ মুসলিম যারা আছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান যারা লাভ করতে পারেনি আমি আশঙ্কা করছি তারা হয়তো একসময় মনে করবে যে হ্যাঁ আশুরাই মানে হচ্ছে কারবারা মূলত না কারবার সম্পৃক্ততা আশুরার সাথে মোটেও নেই আশুরা কারবার থেকে আরও অন্তত পক্ষে দুই থেকে আড়াই হাজার বছর আগের ঘটনা যেটি মুসা আলী হিসার সাথে সম্পৃক্ত এবং এর আগেও আল্লাহ সুমানকে মর্যাদাপূর্ণ করেছিলেন যেটি আমরা আজকের আলোচনার মধ্যে উপলব্ধি করতে পারলাম সুপ্রিয় দর্শক উপলব্ধি করতে পারি কেন শিয়া সম্প্রদায় এই দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ এই দিনটাকে শুধু পুঁজি করা যায় আপনি দেখুন বিষাদ সিন্ধু যখন আপনি বলবেন তখন আপনি বুঝতে পারবেন যের মাধ্যমে কিভাবে মুসলমানদের আবেগকে কাজে লাগানো গিয়েছে মুসলিমরা মনে করেছে যে এই আবেগ দিয়ে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা গিয়েছে এবং সত্যি যারা সুনার অনুসারী কোরআন এবং হাজিসের অনুসারী তাদের বক্তব্যকে এখানে একেবারে একেবারেই রূপে তাদের বক্তব্যকে হিডেন করে দেওয়া হয়েছে গোপন করে দেওয়া হয়েছে তাদের বক্তব্য পাওয়া যায় না তাই এটি একটি সুযোগ ব্যবহার করা হয়েছে আবেগটাকে কাজে লাগানোর জন্য মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য বিচ্ছিন্ন করার জন্য আমাদের আবেগ আছে কোন সন্দেহ নেই আবেগ থাকতেই পারে যেহেতু আল্লাহ রাসুল সালীত হুসাইন আলীরা হত্যা করা হয়েছে এই আবেগ আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু সেই আবেগটুকুকে কোনোভাবেই আমরা অপব্যবহার করে আবেগের মাধ্যমে আমরা তাড়িত হয়ে যে রাস্তা নবিস্লাম আমাদেরকে দেখেছেন যে পথ নবীসাল্লাহসালাম আমাদের সামনে তুলে ধরেছেন সে পথ থেকে আমরা যাতে বিচ্ছিত না হই সে পথ থেকে যাতে আমরা হারিয়ে না যাই সেই কাজটি আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে করার জন্য চেষ্টা করতে হবে অল্লাহ সুবানও তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজা ওসালাহালানা বিগিনাম